هذه الذين اصطفى وما بعد اعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ইসলাম আজ চোদ্দশো পঁচিশ সিদির রবি মাসের দ্বিতীয় সপ্তাহের জুমার দিন অর্থাৎ চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম দাওয়াত দিতে দিতে নক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাহ মুরাবায় গেছিলেন সেখানে থেকে তিনি দশ বছর মেহনত করেছেন যাতে করে দুনিয়া থেকে মানুষের দিল থেকে সিরেক বিদায় নেয় বেদাতগুলি বিদায় নেয় আর খায়সাতের পূজা বন্ধ হয়ে আল্লাহাকের এবাদত বন্দুকের আনুগত্য দুনিয়াতে কায়েম হয়ে যায় সেদিন সাল্লাহ আসাল্লাম মেহনত করেছিলেন দাওয়াতও দিয়েছিলেন তালিমও দিয়েছিলেন দোস্ত জেহাদও করছিলেন উদ্দেশ্য কিন্তু একটাই সেরেকের জল মূল উৎপাদন হয়ে যায় একটা মানুষ যেন সেরেকের কোনো বোবতা তার ভিতরে না থাকে বেদাতের সাথে তার কোনো সম্পর্ক না থাকে একমাত্র সন্ন্যতের সাথে সম্পর্ক হয়ে যায় আল্লাহাকের সঙ্গে সম্পর্ক হয়ে যায় দোস্ত খায় সাতের পূজা না করে নফ্সের পূজা না করে খেয়াল খুশির পূজা না করে আল্লাহের পূজা আল্লাহকে আনুগত্য করতে শিখে এ এদিনের এত সাধনা মেহনত ছিল দোস্তুজু সাল্লাহাম মাঝে মাঝে আপনাদের আমাদের কথা চিন্তা করতে একদিন বলতেছিলেন মাতাল ভাই আমার বন্ধুদের সাথে আমার কবে মু হবে আপনারা আমরা কি আপনার বন্ধু না সাহাবি তোমরা তো আমার সাহাবা তোমাদের একটা বিশেষ ডিগ্রি বিশেষ পদমর্যাদা আমার সৌগত বর্গতে হাসিল হয়েছে কিন্তু আমি আমার বন্ধু বলতে আমার উন্মতের ওই সমস্ত লোকদেরকে বোঝাচ্ছি যারা আমার ইন্তকালের পরে দুনিয়াতে আসবে তারা আমাকে দেখবে না অথচ আমার আনিত শরিয়তকে আমার প্রতি মহব্বত আনার কারণে মেনে নেবে এবং সুন্নতকে জিন্দা করবে বেদাতকে ছাড়বে শরীরের উপরে পুঙ্খানুপুঙ্কর আমল করার চেষ্টা করবে এই সমস্ত লোকগুলির আমার বন্ধু দোস্ত শেষ বয়সে রসুলুল্লাহ সাল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন এনতে মাত্র দশ পনেরো দিন আগের কথা হুজুর সাল্লালাম আর নাম আসাতে পারেন না সিদ্দিগরা জেলা তুলনারেশি ইমামতি করতেছে হুজুরের মীমামতি না করাতে পরপর কয়েক অক্ত সাহাবাদের দুঃখের শেষ নাই আরে হুজুরের নামাজ আর কি হবে না হুজুরসাল্লাহামের সে মজলিশ রুজিসের সোহবাদের সে ইস্তেমা আর কি পাব না কান্নাকাড়ি করতেছে খবর দিচ্ছে আপনার সাহবাদের ভিতরে কেউ আপনার কথা স্মরণ করে কানতেছে রুজুর সাল্লা কথা শুনে হাঁটতে পারেন না দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে চলে অসুস্থ অবস্থা মসজিদের মিম্বার প্রথম তাকে বসে গেছে উজুসাল্লাহাম আখা থেকে সাহাবায় গ্রামে এসে গেছে একে ইস্তেমা কায়ে হয়ে গেছে তোলাম খোঁদবার পরে বলেন যে তোমরা কান্তিছ কেন শুধু আমি একা আসি নাই আল্লাহর বন্দার কাছে আল্লাহ করে ইতিপূর্বে আর নবী পাঠাইছেন নবীরা এসে মানুষকে আল্লাহাগের দাওয়াত দিয়েছেন তহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালাকে চিনাইছেন সেরেকের থেকে মুক্ত করছেন বেদার থেকে মুক্ত করেছেন আল্লাহ আলা বানাইছেন এক পর গিয়ে তার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ তালা তাকে দু নিয়ে গেছে তো নবীর আশা দেওয়া নতুন কোনো ঘটনা না সেই হিসাবে আমারও চলে যাওয়া লাগবে দুঃখ করার কিছু নাই তবে কথা হলো তোমাদের সাথে আমার আবার দেখা হবে তোমাদের সাথে দেখা হবে কোথায় দেখা হবে নিজে বলে দিয়েছেন হাউসের কউসেরা তোমাদের সাথে আমাদের দেখা হবে কাদের সাথে দেখা হবে রুজুরসালাম সব লাগেছেন কাদের সাথে দেখা হবে হাউসের কাজের ভালোভাবে দেখা হবে কাদের সাথে শান্তির সাথে সাক্ষাৎ কাদের সাথে হবে মোহাব্বতের মুলাকাত হাউসের কউসারে কাদের সাথে হবে রুজুর সাল্লাহ আসালাম বলে দিয়েছেন যারা তাদের দেহ দ্বারায় শরীরের অঙ্গপ্রতম দ্বারায় গুণা না করবে সুখের দ্বারা কোনো গুণা কাটবে না জিব্বার দ্বারা কোন গুণা কাটবে না কোন সুন্নতের ভিতরে কোন পরিবর্তন ঘটাবে না নিজের দিনদারের ভিতরে কোনো বেদাতের অনুপ্রবেশ ঘটাবে না এই সমস্ত লোকদের সম্পর্কে বলেন হাউসে কৌসে পড়ে তাদের সাথে আমার ওর ঋদার সাথে মহব্বতের হতে সাক্ষাৎ আর মুাদাত হবে আর যারা দোস্ত দিন ইসলামের করবে এলএমের মেহনত করবে নামাজ কালামও করবে কোরআন শিব কাল করবে জিজ্ঞাসারও করবে দুরুজ সালামও করবে কিন্তু বেদাত করবে অনেক বেদাতি কামও করবে যেগুলোকে সরিয়েছে দোস্ত বেদাত বলে সাব্যস্ত করেছে আকিদার বেদাত আমাদের বেদাত এ সমস্ত বেদাত নাকি অভ্যাসে পরিণত করে নিয়েছে পেশা বানায় নিয়েছে নেশা বানায় নিয়েছে এ সমস্ত লোক সম্পর্কে আদিষ্ট বাড়ছে এরা যেহেতু এদের ইমানও ছিল আমলও ছিল নামাজ রুজা তার সব কাজ ছিল সে হিসাবে সে দাবিতে ওরা হুজুর সাল্লাইের দরবারে হাউসে গাছ পানি পান করতে যাবে তখন ফিরেজ হাত ধরে টান দেবে বলে আপনি কারে পানি পান করাচ্ছেন বলে কেন সে আমার উন্মতি তাকে আসতে না কেন তখন বলে আপনি জানেন এরা আপনার পরে আপনার পরে আপনার ভিতরে দিনের ভিতরে কত বেদাতের অনুপ্রবেশ ঘটাইছে দিনকে বিগড়াইছে খুব শোনার সাথে বলবেন তাই নাকি তাই হয়ে থাকে আপনারা দিনের সহিম হাসিল করতে হবে সহিমল করতে হবে এসলা করাতে হবে করতে হবে যাছাবাসাই করতে হবে আমার দ্বারা কোনো সেরে ফেলে যাচ্ছে না। আমার দ্বারা কোনো বেদাত হয়ে যাচ্ছে না। সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত বেদাতগুলোকে সরকার স্বীকৃতি দিচ্ছে আপনি আমি সে সমস্ত যতটুকু ক্ষমতা আছে সেগুলোকে বর্জন করতেছি না পরিবর্তন সাধনের চেষ্টা চেষ্টা করতেছি না মেহনত ফিকির করতেছি কিনা না দস্ত জন্য আপনাকে আমাকে হিসাব দেয়া লাগবে জবাবদিহি করা লাগবে রবির আওয়াল আসলে কিছু কিছু লোকের দোস্ত রক্ত গরম হয়ে যায় জন্য ঈদ মিলার জন্য বিকার ঈদে মিলাত ইসলামে ঈদ কয়টা ভাই এখন কয়টা শুরু হয়েছে পনেরোশো বছর পরে দেড় বছর পরে দোস্ত তৃতীয় এক ঈদ গজাইস। এই ঈদ কি শূন্যত না বেদার একথা বলবেন তো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহাম দুনিয়াতে ছিলেন দুই ঈদ করে গেছেন সার খলিরা যে কদিন বেঁচেছিলেন দুই ঈদ গেছেন আমাদের চার ইমাম যে কদিন প্রেসিডেন্ট দু ঈদ করে গেছেন চার তরিকের বুজুর দু ঈদ করে গেছেন আমাদের দুর্ভাগ্য ধস্ত থেকে আমাদের জীবন থেকে আমাদের পরিবার থেকে সমাজ থেকে আমাদের কিছু শ্রেষ্ঠ সাধনা করার দরকার আছে কিনা এখন বঙ্গবন্ধু তো ভালোই করে রুসুরুল্লাহ সাল্লাহামের জীবনে আলোচনা করে মোহব্বত প্রকাশ করে নার ভাই প্রকাশ করাটা সীমা আছে রসুল্লাহ সাল্লামের মোহাম্মদ কিভাবে করতে হবে সেটা রসুল্লাহ সাল্লাম শিখাই দিয়ে গেছেন সাবাইকরাম শিখেছেন সাহা একর অবর থেকে শিখাইছেন সীমা আছে মহব্বতের সমস্ত তৈকা আছে মোহাম্মদ কিভাবে করতে হবে সিরাতবীর মাধ্যমে কিসের মাধ্যমে সিরতুল নবীর মাধ্যমে ঈদ মাধ্যমে না বলে ব্যাসকমটা কি ঈদ মিলাদবী হল বস্তরে একদিন হয় আর সিরাতবী বস্তরে তিনশো পঁয়ষট্টি দিন হয় কথা বলছেন কাজকমরা সিরোচন্নবী কদিন হয় কামের দ্বারা শিরচন্নবি মুখের দ্বারা শিরোচন্নবী অন্ত্রের দ্বারা চিরচন্নবী দোস্ত আচার অনুষ্ঠানের দ্বারা শিরোচন্নবি দিনের হার অর্থাৎ আমাদের নামাজগুলি আমাদের পেশা পাইখানা সুন্দর নবী আমাদের খানা পিনা সুন্নতর সিরাতন্নী ঠিক না এখন কৃষি সংখ্যা চিন্তা করলো কিন্তু বলো ঝামিলার জিনিস হয়ে গেল দৈনিক দৈনিক প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে নবীকে মাইনে আর পারা যায় না সংক্ষেপ করা যায় নাকি সংক্ষেপ করা যায় নাকি নবীর একটু ফাঁকি দিয়ে বুঝ দেওয়া যায় নাকি এক সময় একটা দিন এরকম আবিষ্কার করা যায় নাকি যাতে নবীরে খুশি করে ঠান্ডা করে রাখবো নবী আপনি একদিনে আমাদের আদর আপ্যায়ন দেখে আমাদের খুশি প্রকাশ দেখে সম্মান দেখে খুশি থাকেন আমরা সারা বছর যাওয়া পরে ইচ্ছা মতো চলবো বনগ্রামি করবো নষ্ট্র গ্রামী করবো ইদলিশকে খুশি করব একদিন শুধু আপনারা খুশি করব। আর বেশি পারবো না আমরা দুঃখিত আপনি আজীয় সিরকেরা দেখেন ঈদ মিলাদুল নবী মানে খুশি আর তিনশো চৌষট্টি দিন নবীকে প্রদান করবো আর নবি মানে তিনশো দিন নবীকে খুশি করবো দোস্ত এখন আমরা কোন দলে যাব। নাকে আমরা দোস্ত কর্মসূতের দলে যাব কথা বলেন নেই কষ্ট আছে সিরাতুল্নবী করতে হলে নবী সিরাজ জানতে হয় জীবনে জানতে হয় পুরা তিরিশ পড়া কোরআন শরীফ সিরাতুল নবী পুরা তিরিশ পড়া উপহার শরীফ সিরাজ টাকা পয়সা খরচ করে দোস্ত সাইনবোর্ড ব্যানার ট্যানার লেখে মাইকিং টাইকিং করে টাকা পয়সা উঠে গরু ছাগল মিছিল টেছিল করে ঘুরাঙ্গামা করে নবীর খুশি করে আসতে ঠিক আছে ঈদ মিলাদবীর সারা জীবন এই দেখেন সিরাতুল নবীর এক অংশ নবী এটা সিরাতুল নবীকে মানুষের মাথা চুল থেকে পাওয়া পর্যন্ত ঠিক করার জন্য মানুষের জবানে হার অঙ্গ ভিতরে কুরাণ মোতাবেক সুস্থ হাদিস জীবন শিক্ষা জীবন ঘোড়াবার জন্য তো দোস্ত আমাদের মেহনত টাবলিগের মেহনত মাদ্রাসাগুলির মেহনত কিন্তু এ সাধনা মেহনত কষ্ট আছে সেজন্য এর থেকে পাশাপাশি ফাঁকিজীবির কোনো রাস্তা বের করা যায় কিনা তাইতেই আমাদের কিছু কিছু বাইরা এদের জন্য আমাদের দোস্ত দোয়া করতে পার্লাদের বুঝদান এদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই রাগ না হিংসা নাই কিন্তু এরা এক দল আছে না দোস্ত আঙ্গুল ফুলে কলাগাছতে গাছ চায় রাত রাতি বড় লোক হতে চায় কেমন হওয়া যাবে এসব কলা কৌশল অনেকে করে। দোস্ত চাকরি বাকরির লাইনে হোক আর ব্যবসার লাইনে হোক এই ধরনের একজন লোক চিন্তা আসে এবং চিন্তা করে একের বড় লোক হয়ে যাব বড় লোকের একবারে সাম গরিব নিঃশ্ব এত বড় লোক হয়ে যাবে তুষার পুরুষদের চিন্তা করে লাগে ঠিক এমনি হবে ধর্মীয় লাইনে চিন্তা করে সারা জীবন আমাদের গরিব থাকবো ইমানের গরিব থাকবো কাকু আর গরিব থাকবো সুমতের গরিব থাকবো একদিনে বড় লোক যায় কিনা সেই বুদ্ধি কি একদিন আল্লাহর খুশি করে দেবো নবীর খুশি করে দেবো ওরা আল্লাহর খুশি করা নবীর খুশি করা তোমার ইচ্ছা হতো অবস্থা আল্লাহ তোমার খুশি করতে হলে নবীর খুশি করতে হলে আমার আমার ইচ্ছা মতো না আল্লাহ ইচ্ছা মতো হতে হবে হতে হবে ইচ্ছা মতো হতে হবে রাত রাতে বড় লোক দাদা চিন্তা করে রাতা রাতে বড় লোক তারা দাদা একদিনে রবীন্দ্র খুশি করে দেবো লাখ লাখ টাকা দিয়ে দেবো খুশুর হাতে হুজুরাই নিয়ে গরু বোঝ মিছিল করে দেবে চিন্তা করে আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের বেড়া বার যাবে এখন এরা আসিরা চিন্তা করেছে কি কি করা যায় নবীন কিছুই করলাম না জীবনে সারা জীবনে করলাম ধন্দাবাজি করলাম রবীন্দ্রী খুশি করার উপায় কি এরকম কিছু কিছু রাজনৈতিক লোকেরা আছে এরকম কিছু কিছু ব্যবসায়ীরা আছে আর এরকম কিছু কিছু টুফিওয়ালা দাঁড়িয়ে এরা ইতিমধ্যে আবিষ্কার করেছে কোথার থেকে জানেন এটা কিন্তু ছিল না এখনো আরব দেশে নাই মহক্কা মধ্যে নাই দোস্ত রবি কবে আসে বারো তারিখ কবে চলে যায় মহক্কা শরীফ মদিনাশিফের লোকের খবরও হয় না দিবস পালন সরকার ছুটি দেওয়া দূর সরকার ছুটি জীবনও বারো ওদের মোটেও মহব্বত নেই সব মহবত আমাদের নবীর মোহাম্মত জন্মদিনের মহব্বত দোস্ত ওই খ্রিস্টানরা ইশার ছিলাম আল্লাহর মানে ওরা আল্লাহ আর আল্লাহ এক ক্ষতা না বলেন আর ওনার মা ইশারা সিনেমা মারো দোস্ত এক বলে তো মোটে তিনের ভিতরে এক কি এটা কায়দা করে যোগা মিলে আর কি ওরা ওদের নবীকে আসলে মানা না কিন্তু নবী ইশারা ছিলাম কি তহিত পন্থ ছিল না সেরেক পন্থেছিলেন তহিত পন্থেছিলেন তিনি তহিত শিক্ষা দিয়ে গেছেন আর ওরা ওনার পরে সেরেক আবিষ্কার করেছে করে এখন উনারে মান দিতে পারল না মেলা ঘটনা আছে শেষ মেশিন ওনারা খুশি করা তিনি কি করে ওনার জন্মদিনে দিন পালন করে ওনার জন্মদিন করা কি করেছে বড়দিন পালন করে সে বড়দিন পালন করাটা শিরোনাম আবিষ্কার করেছে ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম আর নবী মালি নবী এখন নবী যে নবী হয় ঈসা সালাম নবী তো ঈসা নবী আলাইলাতামের জন্মদিনের খুশি এর ওদের শিরোনাম ওরা আদায় করে আসতেছিল পালন করে তুমি আসমানে চলে যাওয়ার পরে তোমাতে মোহাম্মদ কিছু কিছু দোস্ত আইসে যারা নাকি সিরতী ভালো লাগে না ঝামিলা মনে হয় কষ্ট মনে হয় ওরা চিন্তা করলো আমরা ওদের পথ ধরি কেন ওরা তো করে সিলেক করে খুশি করে তার জন্মদিন পালন করে আমরা করি এখন কড়া দিনের শিরোনাম কি করবে ওটা হবে ওখানটা শুরু করে নিয়ে আসছে খ্রিস্টানদের থেকে ওটা সরাসরি লাগাইতেছে কোনো সমস্যা না ফিট হয়ে গেছে ঈদ এ মিলাদ নবী উনিও নবী ইনিও নবী অসুবিধা আছে নাকি এখন ঘরে বসে বসে করতেছিল মিলাদুল নবী পোষালে না কি করতে হবে মিছিল বের করতে হবে নবীর নামে মিছিল বের করতে হবে গম্বু বানাতে হবে মিনারা বানাতে হবে ট্রাক সেট করতে হবে এটা পাওয়া যাবে কোথায় কয়েক হিন্দুরা রামকৃষ্ণের জন্য জন্মাষ্টমী পালন করে জন্মাষ্টমী পালন করে কার ওদের রামকৃষ্ণের জন্য ওরা তার মূর্তি ফুর্তি বানাইয়া দোস্তা রাস্তা দেখা। এরা আরে এরা গুরুর জন্য এখান থেকে এসে পথ মিছিল আর ওদের থেকে নাম মদিনা শরীফ একটা হওয়া যায়নি পুরাল শরীফ একটা হওয়া যায়নি হাতি শরীফ একটা হওয়া যায়নি এজমা একটা হওয়া যায়নি ক্যাশও পাওয়া যায়নি দোস্ত সাথের যুগও পাওয়া যায়নি খুশি আসতেন আমা লেগতে দোস্ত এর নাম হলে ঈদে মিলাদুল নবী আর সিরাতুল নবী কাকে বলে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন হয় প্রতিদিন পালিত হয় একক ত জামাতে জমাত করলাম সিরতন্দ পালন করলাম দর্শীপ পারলাম সিরাতন্নমী পালন করলাম প্রত্যেকটা কাজ করলাম সিরেতন্ম পালন করলাম কিন্তু আমরা একটা হয়ে গেছি দোস্ত আমরা কিছু এলেন আমাদের থেকে দূরে সরে গিয়েছি এই সুযোগে আমাদের ভিতরে আলো নিবু নিবে হচ্ছে এই সুযোগে বেদাতের অন্ধকার আমাদেরকে আবার দখল করতে চাচ্ছে আমাদেরকে দিয়ে মিলাদুল নবী করাতে যাচ্ছে। সরকারের ছুটি পাশ হয়েছে এই সুযোগ দেখা যায় তাহলে এখন মিলাদুল নবীর ছুটি দেখুন পাশ হয়েছে যশ্ জুলুসটা পাশ হয়ে যায় দোস্ত এখনো কি আমরা সোচ্চার হব নাকি চুপচাপ থাকব। তাহলে আমরা মুখ খোলব তো যদি আমরা মুখ না খুলি প্রতিবাদ না করি ভাইদেরকে না বুঝাই দোস্তা আপনারা আমার করা লাগবে হাউসে কলসারে পানি পান করা চিন্তা করে দোস্ত আপনারা আমরা নিজের ইমান আমলকে বাঁচাবার জন্য রসুল উল্লাহ সাল্লা সঙ্গে সম্পর্ক তার লোকে বাঁচাবার সাথে আমরা এই লাইনে সোচ্চার হয়ে তা না হলে ভাই আল্লাহবাদ বাজার হবে রসুল্লাহ সাল্লাহ অসন্তুষ্ট হবে এমনি হবে দোস্ত ফেরেস্তারা আমাদের অসন্তুষ্ট হবে আর আমাদের দুনিয়া আগ্রহে জায়গা কোথায় হবে সেদিন আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো আপনারা রুজুর সাল্লাহামের জীবনী সম্পর্কে জানেন সিরতে খাতুনিয়াটা প্রত্যেক মানুষের মুসলমানের ঘরে থাকা যায় সিরতে খাতুনিয়া ৪০ পঞ্চাশ টাকা দামের একটা ছোট্ট কিতাব মুক্তি শবি সাহ রহমান বাংলা ভাষা তার হয়েছে মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ভিতরে রাখা হয়েছে খুব সুন্দর নয় হুজুসল্লাহ বছরের জিন্দিগি না তেষট্টি বছরের জিন্দগি সহ আনা হয়েছে এত সুন্দর দোস্ত আপনার পলা জুড়া যাবে অবশ্যই সবাই কিনে ঘরে রাখবেন এবং আগে সারা